মানবতার সমাধান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহরাতামিল্লাহ ওনুসলি ওনুসলিম আলাহ সৈয়দুল মুরসলীন মোহাম্মদ ইবন আবদুল্লাহ ও আলা আলিহি ও সাবিহি আম্মা বাদ সময়ত দর্শক পৃথিবীর যেখান থেকে পিস টিভি বাংলার দর্শ অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আলোচনা করছিলাম অসুখ বিসুখ রোগ ব্যাধি অসুস্থতার ক্ষেত্রে দোয়া ফুক দেওয়া অথবা তাবিজ ব্যবহার করার ক্ষেত্রে সুন্নাতের বিধান কি সময় দর্শক আমরা দেখলাম রসুল্লাহ সাল্লাহ আল্লাম চিকিৎসার উৎসাহ দিয়েছেন রোগ ব্যাধি হলেই দোয়া ফকির কবিরাজ এগুলোর প্রচলন আরব দেশে প্রচুর ছিল কিন্তু রসলাম কোনো সাহাবিকে এইভাবে পেশা করতে দেননি তবে ঝাড়ফুক দেওয়ার অনুমোদন দিয়েছেন অর্থাৎ সরাফাতেহা পড়ে কোরআনের কোনো দোয়া পড়ে অসুস্থতার জন্য দোয়া করা এটা সুন্না দ্বারা অনুমোদিত তবে তাবিজ ব্যবহার করা যাবে কি না কোরআনের এই দোয়াগুলো লেখে শরীরে লটকানো যাবে কি এ ব্যাপারে অধিকাংশ হাদিসেই আমরা দেখছি যে এটাকে শির বলা হয়েছে আর সুস্থতা অসুস্থতা তো আল্লাহ রহমতের উপর নির্ভর করে মানুষ কেন দুয়ার বদলে তাবিজের কাছে যেতে চায় দোয়া নিয়মিত পড়তে হবে অথবা আলেমের কাছে যেতে হবে এটা বিরক্ত কর তাবিজ একটা লটকে নিলাম যত পারলাম গুণা করলাম এই ধরনের একটা চেতনা আমাদের ভিতরে এসে গেছে সমাজে দর্শক এখানে আর অন্য বিষয় রয়েছে যা স্পষ্ট শির যেটার ভিতরে আমরা অনেক সময় নিপতিত হয়ে পড়ি সেটা হলো তাবিজের ভিতরে দুর্বধ কোনো কথা থাকা অথবা সংখ্যা ইত্যাদি থাকা বর্তমানে যা ছাড়া কোনো তাবিজ দেখা যায় না কাজে এই শিল্প থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে আর লটকানো বিষয়ক আরেকটা শির্ক হল বরকতের জন্য ফলাফল পাওয়ার জন্য কোথাও সুতা লটকিয়ে রাখা আমাদের দেশে এবং সকল দেশে সকল ধর্মের মানুষের এটা করেন কোন দরগা মাজার অথবা মন্দির অথবা যে কোনো ধর্মশালাতে বা কোনো পূজিত স্থানে গাছে পাথরে সুতা বেঁধে রেখে নিয়ত করেন যে এই নিয়ত পূর্ণ হলে বা এই বিপদ কেটে গেলে তিনি একটা কিছু করবেন এই ধরনের একটা উইশ করেন মনন করেন এবং সব জায়গায় নিয়ম আছে যে একবার সুতা বাঁধতে হবে না আরেকবার এসে সুতা খুলতে হবে লক্ষ লক্ষ সুতার ভিতরে কোনটা আমার কি করে জানবো যে কোন একটা সুতা খুললেই হবে তবে আপনাকে দুবার যেতে হবে কারণ একবারও তো আপনি খালি হাতে যাবেন না এটা হলো এই সমস্ত স্থানের যারা পরিচালক তাদের লাভের জন্য কিন্তু আপনার তো ইমান নষ্ট হয়ে যাচ্ছে দোয়া আল্লাহ কালামের দোয়া নেওয়া এটা ভিন্ন জিনিস কোন স্থান থেকে কোন গাছ থেকে কোন দ্রব্য থেকে বরকত পাওয়া মনোবাঞ্চনা পূর্ণ হওয়ার আশা করা এটা সুস্পষ্ট শীত আর অনেক সময় মোমে সেটা বুঝতে পারেন না রসুল্লা সাল্লাম এক সাহাবির হাদিস আমরা আলোচনা করতে পারি রসুল্লাহ বিজয়ের পরে আইনের দিয়েছেন কুফা মুশিক উকাল উল্লাহা জাত বাহিনী যেতে যেতে একটা বিশাল গাছ পড়ল মুর্শেক রাজাকে জাত ও বলে লটকানোর গাছ বলে ওই গাছে তারা তরবারি লটকিয়ে রাখত ইয়া কফ হাওলাহা তার পাশে বরকতের জন্য দাঁড়িয়ে থাকতো সুতো বেঁধে রাখতো অন্য বেঁধে রাখত বরকত হবে বিয়ে হবে তর বাড়িতে বরকত হবে যুদ্ধে বিজয়ী হবে ইত্যাদি তখন মুসলিম বাহিনীর ভিতরে মুসলমানদের ভিতর থেকে কেউ কেউ বললেন ইয়ারসোল আল্লাহ এই কামা লাহুম কামাল আনোয়াত মুর্শেকদের যেমন একটা গাছ আছে যেখান থেকে তারা বরকত পায় আমাদের একটা গাছ ঠিক করে দেন নেই ইয়ারসোল আপনি বললে আমরা সেখানে সুতা তরবারি বাঁধবো ইত্যাদি রসল হতে বললেন তোমরা তো সিরকের পথ খুলছ আল্লাহর বরক আল্লাহর রহমত পেতে আর কোন গাছ পাথর কবর দরগা মাজার ইত্যাদির মধ্যস্থ লাগবে এই চিন্তায় তো সব সির্কের মূল আল্লাহর কাছে দোয়া করা আমি করতে পারি অন্য কেউ করতে পারে এটা ভিন্ন কথা আর এজন্য এই জাতীয় থেকে আমাদের আত্মরক্ষা করতে হবে দোয়া ঝাড়ফুঁক চিকিৎসার পাশাপাশি থাকতে পারে তবে আমরা যেন সুতা লটকানো অথবা তাবিজ লটকানো এই ধরনের বিষয়গুলোকে বর্জন করি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিগদান করুন সম্মানত দর্শক রোগ ব্যাধির কথা উঠলেই দোয়া তাবিজের কথা আসে বিশেষ করে আমাদের বাঙালি সমাজে আমরা অনেক সময় কবিরাজ বা এই জাতীয় মানুষের কাছে দ্রুত ছুটে যায় যে কোনো বিপদে এক্ষেত্রে কয়েকটা বিষয় মনে রাখতে হবে প্রথম কথা হলো যে আমরা অনেক সময় মনে করি রোগ মানে জাদু এবং জিন জাদু এবং জিনের অস্তিত্ব ইসলাম অবশ্যই বিশ্বাস করে বিশ্বাস করার নির্দেশ দিয়েছে কিন্তু সকল রোগ হলেই জাদু জিন এটা কথাটা ঠিক না রসল্লা সাল্লাহ সাল্লাম দীর্ঘ জীবনে সাহাবেকের রোগ ব্যাধিতে জিন গতিট দুটো তিনটে পাওয়া যায় কাজেই কোনো রোগ হলে একটু কঠিন হলে অথবা চিকিৎসা হচ্ছে না মনে করলেই জাদু বা জিন মনে করতে হবে এটা ঠিক না জিনেরা মানুষদেরকে অসুস্থ করতে পারে কুমন্ত্রণা দিতে পারে আল্লা তালা জিনেদেরকে মানুষের রক্তের ভিতরে মিশার চলাচল করার সুযোগ দিয়েছেন কিন্তু তার মানে এই না যে তারা কোনো অলৌকিক ক্ষমতার অধিকারী তারা মানুষের মতোই সৃষ্টি মানুষের মতোই দুর্বল মানুষের মতোই ভীত তবে একটা মানুষ যেমন আর মানুষকে অনেক সময় বারবার কুমন্ত্রণা বন্ধু বন্ধুকে বারবার একটা কথা বলে বন্ধু বিব্রত হয় অথবা তার মানসিক চাপ তৈরি হয় জিনেরা ওইরকম আমাদের মনে কুমন্ত্রনা দিতে পারে বিব্রত করতে পারে মানসিক চাপ সৃষ্টি করতে পারে তবে সময় নাই আমাদের দুর্বলতা পেলে যে যুবকের ব্যক্তিত্ব শক্তিশালী তার বন্ধুরা তাকে বিব্রত করতে পারে না ঠিক যে মানুষের ইমান শক্তিশালী আত্মা শক্তিশালী কোনো জিন তাকে বিব্রত করতে পারে না জিনের শক্তি অলৌকিক বলে কিছু নেই তাদের মানুষের মতোই সীমিত শক্তি পার্থক্য হলো আমরা তাদের দেখতে পাচ্ছি না তারা আমাদের দেখতে পাচ্ছে মিন সময় তো দর্শক এজন্য জন্য জিনেদের প্রচন্ড ক্ষমতার অধিকারী মনে করা জিনেরা সব ক্ষতি করে দিতে পারে মনে করা অথবা সকল রোগ জিন ঘটিতে মনে করা এটা ইসলামে আমরা কোনো ভিত্তি পাই না জিনেরা যেটা করে সেটা হলো কুমন্ত্রণে দিয়ে মানুষকে মানসিকভাবে অস্থির করে তোলে দুশ্চিন্তাগ্রস্ত অনেক সময় এই মানসিক অস্থিরতা দৈহিক অস্থিরতা পরিণত হয় এই জন্য মনোদৈহিক রোগ মানসিক রোগ আর জিনগঠিত রোগ প্রায় কাছাকাছি দেখতে মনোবিজ্ঞানীরা জিন অস্বীকার করেন জিন নিয়ে যারা কাজ করেন তারা মনোবিজ্ঞানীদের অস্বীকার করেন আসলে বিষয়টা এরকম নয় রোগ আসলে আমরা চিকিৎসায় যাব মনোচিকিৎসা দেহ চিকিৎসা এটা রসুল্লাহ নির্দেশ তবে যার ফুক পাশাপাশি চলবে স্পিরিচুয়াল থেরাপি অবশ্যই চলবে মানুষের বিশ্বাস আল্লাহর কাছে দোয়া মানুষকে বিভদমুক্ত করে কিন্তু যে কোনো রোগ হলেই জিন বলে মনে করা জাদু বলে মনে করা এটা ঠিক নয় বরং চিকিৎসার পাশাপাশি সম্মত দোয়া ইত্যাদি করতে হবে দ্বিতীয় যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে সম্মানিত দর্শক যে আমরা রোগ থেকে মুক্তি চাই কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য তো ইমানটাকে বিকিয়ে দিতে পারি না সমাজে কবিরাজ অথবা গণক এ অনেক মানুষ থাকে আমরা তাদেরকে অনেক সময় নেককার মনে করি কারণ তারা আমাদের বিপদের কথা বলে দেয় তোমার এই বিপদ হয়েছিল ওই বিপদ হয়েছিল গায়বের কথা বলে আর আল্লাহ রসুল সাল্লা বলছেন গায়বের কথা যারা বলে এরা তো কাহেন গণক ঠাকুর পুরোহিত এদের কাছে গেলেও তোমার ইমান চলে যাবে আমরা এটাকে কারামতি অথবা ওই ব্যক্তির অলৌকিকত্ব ওই ব্যক্তি বেশ বড় সৎ সঠিক মানুষ এটাকে প্রমাণ হিসেবে গ্রহণ করে। অথচ এটা তার ভণ্ডামি এবং শির্কের প্রমাণ সাহাবে কেরামগণের জীবন দেখুন রসুল্লাহ সালাম কাছে ওই আসতো সেটা ভিন্ন কথা অনেক সময় কেউ আসলে ওহির মাধ্যমে তিনি বলে দিতেন সাহাবে কেরামের জীবন দেখুন তাদের কাছে কেউ দোয়া নিতে এসেছে তারা বলেছেন তুমি এই করেছিলে তাই গোপন কথা কক্ষণ নয় এগুলো গণক ঠাকুর পুরোহিতদের কাজ এগুলো শয়তান সাধনার মাধ্যমে হয় কাজেই আপনারা যদি কোনো অসুস্থতার জন্য দোয়ার জন্য যান তাহলে দেখতে হবে ওই ব্যক্তি মুক্তা কিনা তার জীবনের শরীয় পূর্ণ পালন আছে কিনা বিশেষ করে ওই ব্যক্তি মনের কথা বলার কোন প্রবণতা আছে কিনা আমরা অনেক সময় মনে করি গোপন কথা কি করে জানল নিশ্চয় আল্লাহ জানিয়েছেন না আল্লাহ তালা কারো কাছে অহিদেন না মনের কথা গোপন কথা কেউ জানে না তবে জিন জিনা করে কিছু কাজ করে কিভাবে আল্লাহতালা আমাদের জন্মের সাথে সাথে আমাদের কাছে একজন জিন কারীন সাথী এবং একজন ফিরিস্তা কারণ দিয়ে দিয়েছে অনেক জাদুকর নিজে জাদুর মাধ্যমে কোনো জিনের সহজ থেকে নয় জিনের এর কাছে যায় তখন এই সাধকের জিন আমার কারিনের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করে এর কাছ থেকে আমার অতীত কিছু বিষয় জানার চেষ্টা করে যে আমার সাথে জিন জানে এই কথাগুলো হয়তো সে বলে আমরা মনে করি এটা অলৌকিক করতে এ লোকটা সত্যি একেবারে সত্য বুজুর্গ অথচ লোকটা জিনসাধক মু কাজেই এই ধরনের গোপন কথা গায়েব কথা যারা বলেন এদের কাছে যে এদের কথা বিশ্বাস করলে ইমান চলে যাবে আল্লাহ রসুল সালাম বলছেন মান আতা কাহেন যে ব্যক্তিগণ এই জাতীয় গোপন কথা বলা ভবিষ্যৎ বা অতীতের না জানা কথা বলার দাবি করে গণক নামে হোক ঠাকুর নামে হোক জ্যোতিষী নামে হোক বা যে কোনো নামে হোক এদের কাছে যদি কেউ যায় তার কথা বিশ্বাস করে তাহলে ওই ব্যক্তি রাসলাসমের উপরে যা নাজিল হয়েছে এটার প্রতি কাফের বলে গণ্য হবে অন্য হাতি আসছে যদি শুধু জিজ্ঞাসা করে সালাত চল্লিশ দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না কোনো অ্যাবাদ কবুল সমান্ত দর্শক কাজেই আমরা যদি দোয়ার জন্য কারোর কাছে যাই তাহলে মোত্তাকি পরহেজগার দিনদার যার ভিতরে কোরআন এবং সুন্না রয়েছে এমন ব্যক্তির কাছে যাব। আমরা নিজেরা সুন্নার মতো দোয়া করব পরিবার আব্বা আম্মা সন্তানদের দোয়া করবেন শূন্য দোয়া পড়ে ফু দিয়ে দেবেন নিজেরা দোয়া করবো এরপরেও যদি কারোর দরকার হয় এটা আমাদের খুব সাবধান থাকতে হবে দ্বিতীয়ত মাসনুন দোয়া আর জাদু জাদুকরের জাদুর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে মাসনুম দোয়া রসুল্লাম থেকে আমরা যেটা দেখি কারোর বাপার নামও শোনেননি মায়ের নামও শোনেননি কারোর ব্যবহৃত জিনিস চাননি তোমার একটা কাপড়ের টুকরো নিয়ে আসো একটা পাখি নিয়ে আসো জবই করো কাজেই মাসনুন দোয়া একটা মানুষ যাবে সুন্দর দোয়া দিয়ে দেওয়া হবে কোনো ব্যক্তির কাছে যদি দোয়ার জন্য যান তিনি যদি আপনাকে বলেন তোমার মায়ের নাম বলতে হবে তোমার ব্যবহার একটা চিরো চিরনী চুল একটা কিছু লাগবে কাপড় লাগবে অথবা বলে যে একটা চড়ই জবই করতে হবে মুরগি জবই করে দিতে হবে এরা সবাই জাদুকর এবং জিন এদিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে এটা জিন সাধক জাদুকরদের নমুনা এবং তাদের কর্ম যেটা যুগে যুগে আমরা দেখতে পেয়েছি সময় দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবার আপনাদের কাছে ফিরে আসার আশা রাখছি আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ বারাকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন বাংলা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 अनन्य नीतिमलाादेर अनुष्ठान जगे इसलमी लेंदेन प्रति शुक्रवार रत दस टाय पुनः सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पीस टी बांगलाय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 দর্শক আমরা আলোচনা করছিলাম দোয়া আর জাদুকরের খপ্পর দুটোর পার্থক্য নিয়ে কাজেই আমরা যদি দোয়া চাই সুন্না সম্মত দোয়া কারোর কাছে চাই যার ভিতরে তা আছে তার কাছে যেতে হবে রোগ জন্য ছটফট করে ইমান হারালে চলবে না জাদু জিন এগুলোর উদ্দেশ্য কি মানুষকে সির্কের পথে নেয়া জিন জাতি শয়তানের যারা অনুচর তাদের একটাই কাজ আদম সন্তানকে জাহান নামের পথে নেওয়া কাজেই জাদু থেকে বাঁচতে হলে আপনাকে তিনটে পথের এক পথ হয় সিরিককে শিকার করে সিরিকে নিপথিতে হন যতক্ষণ সিরকে থাকবেন জিনেরা কষ্ট দেয়া বন্ধ করবে আর একটা হলো জিন অন্য কোন জিন নিয়ে এই জাহু এবং জিনের প্রতিরোধ করা এটা কিন্তু কোরআনসুন্না সমর্থন করে না আর একটা হলো মাসনুম দোয়ার মাধ্যমে বিপদমুক্ত হওয়া এটা কোরআনসুন্না সমর্থন করে আল্লাহ কোরআনকারিমে বলেছেন কিছু মানুষ জিনেদের সাধনা করে জিনেদের আশ্রয় গ্রহণ করত। জিনেদের দিয়ে কাজ করাতো। এর মাধ্যমে তারা খুব বেশি লাভবান নেই তাদের কষ্ট দুঃখ পরিশ্রম বেড়েছে কাজে জিনের সাহায্য নেওয়া জিনেদের দিয়ে কিছু করান চেষ্টা করা জিন সাধনা করা জিন বন্দি করা এগুলো সব সেরিয়া বিরোধী কর্ম এগুলো থেকে আমাদেরকে আত্মরক্ষা করতে হবে এর বিপরীতে আমরা যদি কোনো জাদুকারের কাছে যাই তাহলে ওরা কী করবে প্রথমত আমাদের প্রতারণা করবে হয়তো সিরিক মেনে নিলাম আমাদের একটা দোয়া শিখিয়ে দিল হয়তো কোরআনেরা তার সাথে কিছু কথা যেগুলো সিরকি কথা তার শয়তান তার দেবতা তার যে জিনের সে আরাধনা করে এটার নাম ঢুকিয়ে দিল আপনাকে বললো এটা মুরগি জবাই করতে হবে হয়তো বিসমিল্লা বলেই বলবেন তার সাথে একটা দিয়ে দিল যার মাধ্যমে শিরিকটা প্রতিষ্ঠিত হলো এভাবে আপনাকে শিরকের ভিতরে নিপতিত করবে কাজেই এই জাতীয় মানুষদের খপ্পর থেকে বাঁচতে হবে আর এভাবে রোগ থেকে মুক্তি পাওয়া যায় না অনেক মানুষ এই ধরনের মানুষের কাছে যাচ্ছে রোগ ব্যাধি সারে না কিন্তু ইমানটা হারিয়ে যাচ্ছে আমরা যেটা করবো সেটা হলো প্রথমত সকল রোগ ব্যাধিকে মনোদৈহিক বলে চিন্তা করব। বৈজ্ঞানিক চিকিৎসা নেওয়ার চেষ্টা করবো দ্বিতীয়ত এই ধরনের রোগব্যাধিতে আমরা শূন্যসম্মত দোয়া ইত্যাদির মাধ্যমে এটা থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব। এই জাতীয় দোয়া রসুল অনেক শিখিয়েছেন সকাল সন্ধ্যায় পড়া গায়ে পড়ে ফু দেওয়া পড়ে পানি খাওয়া এটাও সাহাবিতা তাবেনদের অনেকে অনুমোদন করেছেন এগুলো করা যেতে পারে সর্বোপরি আমরা যদি সম্মত নিয়ম মেনে চলি সকাল সন্ধ্যার জিকির ঠিক করে করি দোয়াগুলো ঠিক করে পড়ি যে দোয়াগুলো সকালে পড়লে সন্ধ্যায় পড়লে কোনো জিন কোনো নজর দিতে পারে না এগুলো আমরা করি আল্লাহ আমাদের হেফাজত করবেন যেমন সহিব ওখারে হাদিস এসেছে যদি কেউ সকাল বেলায় একশো বার পড়ে লাহ শরিক আল্লাহ হামু ও আলা কুল্লি শাহ খাদির অন্যান্য সাহবের পাশেও রসুলাম বলছেন কানা হাইজিরাম শৈতান ওই দিন শয়তান কাছে আসতে পারবে না যদি কেউ বিছানায় শোয়ার সময় অন্যান্য সন্ধ্যার দোয়া সকালের দোয়ার পাশাপাশি সে বলে আউবে কালিমাহাত কাদিহিহ ওয়া কাবিহি অমিন শরে আবাদিহিহি অমিন হামাজাতে শায়াতিন ওয়াই হরণ তাহলে পারে রাত্রে কোনো শয়তান তাকে কষ্ট দিতে পারে না এই জাতীয় দোয়াগুলো আমাদেরকে মসনুন দোয়ার গ্রন্থ থেকে ভালো আলেমদের থেকে শিখে নিজেরা আমল করতে হবে এভাবেই আমরা প্রতারকদের খপ্পর থেকে বাঁচতে পারবো জাদু জিন ইত্যাদি থেকেও বাঁচতে পারব সময় দর্শক রোগ ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা হলো বদনজর নামে আমরা জানি ইসলাম এই বদনজর যে বাস্তব এটা স্বীকার করে আল্লা আইনু হক রসুল্লাহ সালাম বলেছেন চোখের দৃষ্টির ভিতরে ঈর্ষা মানুষকে প্রভাবিত করতে পারে এটা সত্যি কাজেই এজন্য আমাদেরকে উভয় দিক থেকে সতর্ক হতে হবে একটা হলো কোন মুসলিম যদি কোন বিশ্ব দেখে অবাক লাগে তাহলে দোয়ার সাথে উল্লেখ করতে হবে বরকতের দোয়া করতে হবে মা শাহ বলতে হবে ইত্যাদি আর আমরা সবাই সকাল সন্ধ্যা রসল্লা সাল্লামের শেখানো দোয়াগুলো পড়বো সন্তানদেরকে পড়াবো আউ্লা আমরা আল্লাহর কাছে সকালে সন্ধ্যায় তিনবার করে পড়বো যে আমি আল্লাহর পরিপূর্ণ বাক্যের আশ্রয় নিচ্ছি সকল শয়তান সকল সরশ্রী সাহাবিচ্ছু থেকে এবং সকল বদনজর থেকে এটা আমাদেরকে সকল মদ নজর থেকে হেফাজত করবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম রুকিয়া শিখিয়েছেন রসুল্লাহিস্লাম অসুস্থ হলেন জিব্রলসালাম তাকে এসে দোয়া করলেন এবং এই দোয়া রসুল্লাহ সাল্লাম অন্য সাহাবিদের শিখিয়েছেন বিসমিল্লা আরকিক মিনকুল্লিস ইদিক মিলকুল্লেন ও আইনিন আল্লাহ এশফিক বিসমিল্লাহ আরকি আমি আল্লাহর নামে তোমার জন্য দোয়া করছি তোমাকে ঝাড়ছি সকল বদনজর এবং সকল দুষ্টু হিংসুক মানুষ থেকে প্রাণী থেকে আল্লাহ তোমাকে সুস্থ করে দেন আমি আল্লাহর নামে তোমাকে ফুক দিচ্ছি ঝাঁটছি এই দোয়া আমরা করতে পারি পিতা মাতা অন্য যে কেউ করতে পারেন সম্বন্ধিত দর্শক এভাবে সুন্নতের ভিতরে সীমাবদ্ধ থেকে যদি আমরা আমাদের সুস্থতা অর্জনের চেষ্টা করি সেটাই হবে আমাদের মঙ্গল দুনিয়ার কল্যাণ আখের হাতের কল্যাণ বয়ে নিয়ে আসবে আর যদি আমরা অসুস্থতায় অস্থির হয়ে দ্রুত ফলের জন্য ছটফট করি ইমান বিক্রি করি তাহলে আমরা ইমান হারাবো কিন্তু ফলাফল কিছুই পাবো না সময়ত দর্শক জাদু টোনা বান বা জিন এগুলোর ক্ষেত্রে অতি বিশ্বাস অত সব রোগ এই নির্ভর এই চেতনা থেকে মুক্ত হয়ে আমরা চিকিৎসার দিকে বেশি যাবো যেটা রসুল্লা সাল্লা সাল্লাম আমাদেরকে বারবার নির্দেশ দিয়েছেন ইয়া দাদা হুমা আনজালাল্লাহমিন্দা ইল্লা আনজাল রহুদাওয়া প্রত্যেক রোগের চিকিৎসা আছে ঔষধ আছে যদি সঠিক ঔষধ পাওয়া যায় মানুষ মুক্ত হতে পারে এরপরও সম্মানিত দর্শক মানুষ তো অসুস্থ হবে মানুষের মৃত্যু হবে অসুস্থতা একসময় মৃত্যুর দিকে আমাদের নিয়ে যাবে কেউ আগে মরবেন কেউ পরে মরবেন এটাই তো বাস্তবতা এটা তো আমরা ঠেকাতে পারবো না কিন্তু আমরা সুস্থতার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদের তাও ফিক দান করুন আমিন সমান্ত দর্শক ইসলামের স্বাস্থ্য ও সুস্থতা বিষয়ক সুন্নাথের নির্দেশনা আমরা পর্যালোচনা করে যেটা দেখলাম যদি কেউ পরিপূর্ণ ইসলামী শিক্ষামতো রসুলসলামের সুনাত মতো জীবনযাপন করে সে স্বভাবতই সুস্থ থাকবে আল্লাহ আল্লাহতালা ওয়াদা করেছেন মানে আমেলা সোয়ালেহান মিন দাকারিন ও অহু মিনুন ফেলান্না হো হায়াত যদি কোনো মুমেন্ট নেকামল করে পুরুষ হোক নারী হোক আমি তাকে পবিত্র জীবন দান করব। কাজেই আমরা আশা করবো রসল আহ শিক্ষামতো পবিত্রতা পরিচ্ছন্নতা সুন্দর জীবন আত্মার সুস্থতা পারিবারিক আনন্দ বিনোদন এগুলোর ভিতর দিয়ে আমরা যখন চলবো স্বাভাবিকভাবে আমরা একটা বড় পর্যায়ের সুস্থতা অর্জন করতে পারবো এরপরও অসুস্থতা আসবে আসতেই পারে যদি আসে অধৈর্য না হয়ে আল্লাহ সিদ্ধান্তে সফর করব। এবং এর ভিতরে আমাদের কল্যাণ আছে এর মাধ্যমে আল্লাহ আমার মর্যাদা বাড়াবেন এই বিশ্বাস সহ চিকিৎসার জন্য চেষ্টা করব। চিকিৎসা রসুল সাল সালামের নির্দেশ চিকিৎসা রসুল সাল্লামের সুন্নাথ সাহাবিগণের সুননাথ এই সুন্নাতের পাশাপাশি আমরা রসুলাল্লাহ সাল্লাম শেখানো দোয়া পড়বো ফু দেব গায়ে হাত দিয়ে দোয়া করবো জোরে জোরে পড়ে অসুস্থ মানুষকে শোনাব। মানুষকে দেখতে যাবো তাদের চিকিৎসা নিতে উৎসাহ দেব কারণ অসুস্থ মানুষ অনেক সময় চিকিৎসা নিতে চায় না অসুস্থ মানুষের মনটাও অসুস্থ হয়ে যায় মারাক্রান্ত হয়ে যায় হতাশ হয়ে যায় তাকে রসুল্লসেন নির্দেশগুলো জানাবো তুমি চিকিৎসা করো তোমার জীবন সুস্থ এবং আনন্দময় হোক এই জন্য চেষ্টা করো পাশাপাশি আমরাও দোয়া করব আর এই দোয়ার পাশাপাশি যদি আমরা সম্মত ঝাড়ফুঁক ব্যবহার করি এটাতে কোনো দোষ নেই তবে কোনো অবস্থাতেই আমরা শিল্পের ভিতরে নিবজ্জিত হব না বিপদ মুক্তির আশায় কুসংস্কারচ্ছন্ন হয়ে আমরা কোনো গণক ঠাকুরের কাছে যাব না কোনো অতীত ভবিষ্যৎ গোপন কথা বলেন এমন মানুষের আশ্রয় নেব না আমরা নেককার সত্যবাদী সুন্নাপন্থী আলেমদের দোয়া নিতে পারি কিন্তু ইমান আমরা বিক্রি করবো না আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমিন সমান্ত দর্শক যে কথা আমরা বলছিলাম অসুখ বিসুখে অস্থির হয়ে আমরা গণক ঠাকুরের কাছে যে জাদুকর কবিরাজ ফকির ভন্ডের কাছে যে আমাদের ইমানগুলো হারাবো না কারণ শয়তান তো চাই আদম সন্তানকে জাহান নামে নিয়ে যাবে শির্কের মাধ্যমে আর শির্কের বড় উপকরণ হলো জাদু আর জাদু জিন এর মাধ্যমে শয়তান এটাই চায়। যে আমরা শিরিক নির্ভর কোনো দোয়া তদবিরের ভিতরে ঢুকে পড়ি আমাদের ইমান চলে গেল শয়তানও খুশি হয়ে গেল আর এই বিষয়টা রক্ষা করার জন্য আমাদের অস্থির হলে চলবে না সব কষ্ট আল্লাহর ইচ্ছাই দূর হয় আল্লাহ বিপদ না কাটালে কোনোভাবেই পদ কাটে না কাজে শির থেকে মুক্ত থাকার জন্য জাদুকর কবিরাজ ফকির যারা আমাদেরকে কোনো জায়গায় কিছু পুঁতে রাখতে বলেন কোনো চুল চান কোনো চিরুনি চান কাপড় চান মায়ের নাম জানতে চান এরা সবাই জাদুকর জেনে বা না জেনে তারা হয়তো এই যেতেও কিছু বয়ে পড়েছেন সবই জাদু এগুলো কোরআনসুন্নার নির্দেশিত দোয়া তদবির নয় এদের কাছ থেকে দূরে থাকতে হবে কোরআন সন্ন্যানির্ভর দোয়া আমরা পড়বো কিন্তু যত অসুস্থতাই হোক দর্শক আমরা তো ইমান হারালে চলবে না আইব আলহ ইসলাম বছরের পর বছর অসুস্থ ছিলেন তিনি আল্লাহ ছাড়া কারো সাহায্য চাননি কাজেই আমাদের বিপদ নাও করতে পারে ইয়াল্লাহিন ফালাহা সেহু যদি আল্লাহ আমাদের বিপদ দেন আল্লাহ ছাড়া কেউ বিপদ কাটাতে পারে না বিপদ কাটানোর অবস্থায় ছুটে বেড়াবো না আল্লাহর কাছে সমর্পণ করব যেভাবে ইউনুস আলহ ইসালাম কঠিনতম বিপদে মৃত্যুর মুহূর্তে অর্থাৎ মাসের পেটে ঢুকে গিয়েছেন হয়তো মৃত্যু এসে যাবে যে কোনো মুহূর্তে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন আমরাও তৌহিদের উপরে আল্লাহর কাছে নিজের সমর্পণ করব আল্লাহ তালা এভাবেই আমাদেরকে তৌহিদ এবং সুন্নতের ভিতরে সুস্থতা এবং অসুস্থতার নীতিমালা মেনে চলার তৌফিক দান করুন আমিন ইল্লা তৌফিক ইল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি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 सकाल एगारोटे जर कथे विद्दे अजानात्पर् अजान शे ज प्रदान জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরান্তলা করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন হনস হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল